وتفقد الطير فقال ما لي لا اعي الحدود ام كان من الغاibin যেমন তুমি দিলে জমী দিয়েছোসম সুখের সমাজ গড়তে দিলে তেমনি পোরা যেমন তুমি দিলে জমী দিয়ে ছো সুখের সমসে না স <Sess> যুব সংঘ কর্ত্রিকা আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আমার অত্যন্ত শ্রদ্ধা ভারজন সভাপতি মোকাদমি করাম উপস্থিত সমবেত প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মহব কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছেন আমানত এবং এতিম একটার সাথে একটা মিল নাই আমানত এবং দুই আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরতুল আহজাবের একান আয়াতি কেরিমাতে লাউ করেছি আমানত কথাটা অত্যন্ত ব্যাপক আমানত যে জিনিস একটা হলো আল্লাহ আমানত আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন আমাদের দেহের মধ্যে যত জিনিস দিয়েছেন এগুলো সবগুলো হলো আল্লাহর দেওয়া আমানত আমানতের এক ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে যে শরীয়ত দেওয়া হয়েছে সেই শরীয়ত ও আল্লাহর দেওয়া আমানতের একটা ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে যে আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন এই কোরআন শরীফ ও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করাটাও আমানের অন্তর্ আমানতের অন্তর্ভুক্ত আমাদের কাছে যদি কেউ কোন জিনিস রাখে সেই জিনিস রাখাটাও আমানতের অন্তর্ভুক্ত যদি কেউ কোন কথা বলে আর এ কথা বলে যে কারো কাছে বললেন না সেটাও আমান যেমন কুরাইজার বেলায় কি সিদ্ধান্ত নেওয়া হবে হজুর সাল্লিউ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে মদিনার তিন ছিল ইহুদি একটার নাম বনি কেউ তোমাদেরকে হামলা করলে আমরা তাদেরকে সহযোগিতা করব না আর আমাদের উপরে কেউ হামলা করলে তোমরাও তাদের সহযোগিতা করো না কিন্তু থেকে রসুলকে একবারে নিশ্চিন্ন করে ফেলবে মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া হবে কাবাগরের দেওয়ালো দা কারে মারবার লেগা ক আল্লাহ ইচ্ছা করলে তখনই তাদের আল্লাহ দিবেন কিন্তু জবাবটা দেওয়াইলেন মুসলমানের মাধ্যমে যাতে মুসলমানের শ্রেষ্ঠত্ব তাদের কাছে আরো প্রকাশিত হয় রানা হয়ে গেল তখন সময়ের। পনেরো হাজার এর মধ্যে একটা হাজার ছিল যেমন আমাদের সমাজেও কিছু লাঠিয়াল তাহলে এর পক্ষই মের করতে যায় আর তো কোন আসানাই রকম এরা হইল পেশাদার এদেরকে বলা হয়েছে এর মধ্যে চার হাজার সোলজার ছিল যারা এক এক জনে এক হাজার সৈন্যের মোকাবেলা করতে পারে এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবীর রহমান পরামর্শ করলেন কি করা যায় খেজুর তুই কেন ঝুমাই করত এই অবস্থায় শেষ পর্যন্ত বললো যে হজুর হজর সালমান তিনি পরামর্শ দিলেন যা আমি পারস্য দেখেছি বহিরাগত কোনো শক্ত হামলা আসলে এটাকে প্রতিহত করার জন্য বড় খাল খনন করা হয় আমরা একটা খাল করে যাতে করে হেরার টেল দেওয়া যায় শুরু হলো সাড়ে তিন মাইল নাম্বা পনেরো হাত দশ হাত গভীর পনেরো হাত প্রশস্ত এই খাল হনন করার জন্যে দশ আট জাগা চল্লিশ জন লোক দেওয়া হইলার জন্য এর মধ্যে বিশ্বনবী বিশ্ব নবীর নিজ মারিকানায় অংশগ্রহণ করলেন কেমন দুর্ভিক্ষ এবং অভাব মারি দ্বারা কাঠেন এদের মধ্যে একজন সাহাবি গিয়া বললেন ইয়ারসুল্লাহ কারণ ধোলা বালু এর সমস্ত শরীর ভরে গেছে তো আল্লাহ রসুল বলেন তোমার পেটে একটা পাথর আর আমার পেটের দিকে তাকায়া দেখো আমি বিশ্বলোক দুইটা পাথর বেঁধে রেখে এইভাবে মা খাল খনন করার কাজ চলছে কিন্তু যিনি পরামর্শ দিলেন যে খাল খনন করলে প্রতিহত করা যাবে উনার বংশের মধ্যে আল্লাহ এমন হাত হলাইয়া দিলেন যেটা উঠানো সম্ভব না আবার রসুলের দাগ দেওয়া এর দ্বিতীয় তো খনন করতে হবে দাগটা ডিঙ্গায় যাও সম্ভব না তার হাতের কুদালের উল্টা পিঠ দিয়ে কোরআন আয়াত তালাত করেন আর যখন নাকি আঘাত করলেন এমন জুড়ে আঘাত যে আল্লাহ নবী বিশ্ব নবীর গায়ে এই পৃথিবীর চার হাজার শক্তি দেওয়া বিশ্বরবি এমন দূরে আগাত করলেন যার পরে আগুন জ্বললে উঠল রসুল তখন বললেন আলহামদুলিল্লাহ আবার যখন আঘাত করলেন আগুন জ্বললে উঠল পাথর টুকরো হয়ে গেল তখন পারস্যের রাত আঘাত আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরেছেন আর জিব্রাইল আমার কানে কানে বলল সেই দিন বিষে নয় পারস্য আপনার উম্মতের পায়ার চলে এসে যাবে আমার চোখের সামনে তুলে ধরা হইলো জিব্রাইল আমার কানে কানে বলল সেই দিন বসে ধরে নয় রোম ও আপনার উম্মতের পায়ের চলে আসবে ওই যে বিল্ডিং এটা আপনার উন্মতের হায়ার চলে আসবে আর রুম এবং পারস্য স্বপ্ন দেখে ইটা এসে যাবে আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবাবে কোরআনের আয়াত বাতিল করলেন কি আয়াত আল্লাহ বলে দিন এদেরকে বলে দিন এরা এই অর্থ আসি আসার কোন অর্থ দরকার নাই কারণ পৃথিবীর রাজত্বের মালিক আমি আল্লাহ মালিককে আল্লাহ করিল্লা কি আপনি বলুন আপনি বলুন আল্লাহ সার্বভৌম আর কম আল্লাহ রাবুল আলমিন বলেন অগনবি আপনি বলে দিন আমি হলাম রাজত্বের মালিক তুতির মু যাকে ইচ্ছা রাজত্ব দে আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব চীনাই আনি বরফে আনি আল্লাহ দেখা দিয়েছেন শেষ বারটা দেখাইছেন যে আট খুব দাপড়ের সাথে ক্ষমতায় থাকার পরে বুশকে বিদায় দেওয়ার আগে দুই জুতা মারায়া বিদায় দিলেন কি বলেন ঠিক যাক তো এখন এই সুযোগে ইহুদিনের সাথে যে চুক্তি ছিল এলাকার আর চুক্তি রক্ষা করে লাভ নাই মোহাম্মদ এখন থাকবেই না তাইলে আর চুক্তির দরকার কি তারা চুক্তি ভঙ্গ করে ফেলল সাহাবাহি কালাম বলেন আমি হুজুরা শরীফে তাবুর ভিতরে ছিলাম আল্লাহর রসুল এক মাস পর্যন্ত বিস্ময় শুতে পারেন নাই এত প্রসান আল্লাহর রসুলকে আমি জিন্দগিতে কোনো দিন দেখি এত সোলজার সামনে সবকবদ্ধ হয়ে আসছে সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন মুসলমান আর এই হাজার অস্ত্রে শস্রে বহুজাত বাহিনী এরা বহু জাতীয় বাহিনী এসেছে হামলা করার জন্য একদিকে তো আমাদের চিন্তা অপর দিকে আমার বাচ্চার চিন্তা বোর চিন্তা এরা অত নিরাপদ নয় এই ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে চুক্তি ভঙ্গ করে যে গ্রীষ্ম দেখাইলো গাদ্দারি করলো সকলেন কেমন আল্লাহ আকবর এত বড় সোলজার এবং এত শক্তিশালী এক কাবের এর নাম ছিল আমের ইবনে আবদে উদ সে গুড়া ই এসে গেছে খাল করার পরেও লাভ যে তোমাদের জান্নাতে যাও তো জাননাতে যাওয়ার কারোর শখ থাকলে আমার সামনে আসো জাননাতে জান্নাতে জান্ মালিক কে হ্যা নাকি এটা ক্রিটিসাইজ করিয়া পর রসুল বলেন এর জবাব দেওয়ার মতো কে আছে বলো তো দেখি একজন যুবক দাঁড়ায় বললেন আমাকে অনুমতি দেন তুমি বসো আর কে আছে আবার উনি দাঁড়াইলেন তুমি বসো আর কে আছো আবার উনি দাঁড়াইলেন এই যুবকের নাম হলো হজরত আলী শুধু আমাকে তার নাম আমের তার বাবার নাম আবদে উদ্দে উ সৈন্যের মোকাবেলা করতে পারে তুমি যে লাদ্দ দাঁড়ায় গেলে হজরত আলী রাজি আল্লাহ বলেন দোয়া করেন আর আল্লাহ সহায় যদি হয় আল্লাহ রসুল অনুমতি দিলেন তার সামনে হজরত আলী গেলেন সে ডাক দেয়া কয় তুমি তো আবু তালেবের ছেলে তোমার সিনী তুমি আমরা দেশের ওই দেশের হ্যাক্টর ভাড়াও কম বয়স তোমার হজরত আলীর জানায় দিলেন শোন মুসলমান কোনদিন কারো উপরে আগে অস্ত্র ধরে না তুমি যদি অস্ত্র ধর তখন আমি দুই টুকরা হজরত আলী রাজি আল্লাহ মাথার পাগড়ির উপরে এসে যখন আঘাত করলো পাগড়ির পেঁচ খেটে তরবারি মাথার ভিতরে ঢুকছে রক্ত বের হয়ে उठाया दिखे नामबर एम से ढाल दर्शे डाल मान दिए भाग দৌড় হজরত আলীর বলেন দেখ দৌড়িস না আল্লাহর বাগের সামনে ফলেন শয়াতানের ছাগল সূর্যা তারও শেষ করলো এইভাবে দেওয়ার জন্য এটা মহান আল্লাহর সাহায্য এইভাবে কোন রামে মুসলমান বিভিন্ন লাম্বা কাহিনী এটা বল আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্যটা আমানতের কথাটা কইতাম আল্লাহ নবী এই যুদ্ধ থেকে বিজয় হইয়া যখন গড়ে ঢুকলেন সবেমাত্র মাত্র গড়ে সব সাহাবিরে আসছেন বড় ক্লান্ত ক্লান্ত হইয়া আল্লাহর রসুল কে ঘর থেকে ডেকে কথা বলে আমি রসুল আইসে জিজ্ঞাসা করব। কোন সাহাবিত রসুল এইভাবে দেখে ঘর থেকে বের করেন না আয়া কি ডাক দেয় অগনীজি অস্ত্র জমা দিলেই তারা এখনো অস্ত্র জমা দেয় নাই আপনি ঘোষণা করে দেন বলি কুরাইজার কাছে না যাওয়া পর্যন্ত কেউ যেন আসরের নামাজ না পড়ে রসুর গড়ে আসলেন দাহিয়া কালবি জানিস তুমি কেমনে বললাম হজুর আমি গোড়ের হাত দিয়ে দেখছিলাম দেখে আমি দাহিয়া কালবির সাথে কথা পইতা মাতাস আল্লাহ রসুল বলেন দাহিয়া কালবিনা না রেডিও তোমরা এখন লক্ষ্য করে দেখেন ওই বনি কুরাইজাদের গাদ্দারির কারণে আল্লাহর পক্ষের ওয়ার্ডার তাদেরকে ঘেরাও করলো গাদ্দারি করলো এখন এখন ইগেনের মধ্যে একদম ছিল এই সাহাবির নাম হলো লুবাবা। কি নাম আবুলুবাবা আবুল্লুবাবা রাহু এই বৈঠকে ছিলেন এবং সিদ্ধান্ত হইছে আত্মীয়তার সম্পর্ক ছিল এরা তখন জিজ্ঞাসা করলো যে রুদ্রতার বৈঠক হইয়া আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হইছে উনি মুখে না কইয়া শুধু ইশারায় দেখাইলেন্ডার হইল বিশ বছর আছে খাড়িল আর বুড়া যা আছে সব বন্দি ফেরিল এই সিদ্ধান্ত হয়েছে সঙ্গে সঙ্গে উনি বলেন আল্লাহ আমি তো আমলতের কে করে ফেলেছি আল্লাহ আমি তো অন্যায় করেছি বন্ধ আল্লাহ আমাকে মাফ করে দাও রাজ ঘুমায় না শুধু চিৎকার দেয় প্রভু অন্যায় করেছি অপরাধ করেছি মিহিরবানি করে মাফ করে দাও আল্লাহ নবীর কাছে এসে বলেন অগনবী জি আবু লোবাবার জন্যে আল্লাহর কাছে একটু বলুন মহান আল্লাহ যেন আবু বাবার জিন্দিগির গোড়া মাফ করে দেয় কারণ তা চিৎকারের কারণে আমরা ঘুমাইতাম তোমরা নিজের উপরে কোন জুলুম করো আল্লা করো আর নবী দীর্ঘ আল্লাহর কে ক্ষমা চাও বিশ্ব নবীকে যদি ক্ষমা চাওয়াইতে পারো তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের তোবা বা তিনি তো বা কবুল করবেন তাই বলেন বিশ্ব আবুল বাবা যদি আল্লাহর কাছে মা আনতে পারে আমার কোন আপত্তি নাই কিন্তু আমি নবী তার জন্য সুপারিশ করব না এতে কি বোঝা যায় প্রচুর খুশি না বেজা সাহাবাই কালাম ও এমন সাহাবি আল্লা কাছ থেকে মাফ আইলেই সারেন একদিন দুদিন কল্যাারী সরু করে দিলেন তিন দিন হয় এই কথাটা কেউ কাছে কয় না আমানত রাখলাম আপনি কইয়া বাসাত যাইবার আগে আগে মহল্লার সব লোক জানে যাইবেন আমাদের সমাজে আবার এমনও আছে আমরা অনেকটা কই ই কারণ ঠিক আমার তো খেয়াল বিশ্বাসঘাতকতা এটা মহমিনের লক্ষণ নয় এটা মুনাফিকের লক্ষণ আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের আলামত কি আল্লাহ রসুল বলেন সালাসুন. মু হইল মুনাফিকের আলামত নম্বর হইল হাত দশা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে এই শরীর তখন আমর মধ্যে আসেনি আর তো এখন আসেনি কথা বললে ও ওয়াদা করলে করলে, ওয়াদা ভঙ্গ করে এই চরিত্র আমরার মধ্যে এখন আসেনি না নাই করলে ওয়াদা পূরণ করি না অথচ মৌমিনের কাজ ছিল ওয়াদা পূরণ করা ওয়াদা করলে সেই ওয়াদা পূরণ করা এটা মৌমিনের লক্ষণ আর ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের খাসরত আর আমাদের ধর এখন দেখবেন বিশেষ ধর রাজনীতির ক্ষেত্রে যে গেলাম যে এতগুলো ও করলেন করেন না কি নির্বাচনের সময় কন লাগে তুই জিজ্ঞাসা করলাম ভাই এতগুলো ওয়াদা করেন এটার কারণ তা যারা ভারবেন না এতগুলো যে হইলেন তগর আপনারা বুঝবেন না আর বুঝবো না আপনার না আমি আপনার আমি সার্বিক ভাবে বলতেছি সবের বেলা ফোর তারা তো এখন না করে দেখেন তো এই অবস্থায় দেখা যায় বললাম একটু বুঝাই বলেন বুঝাই হইলো এগুলা রাজনীতির ও দেওয়ান লাগে না অথচ ও পূরণ করার দরকার জোরকন ঠিক আমাদের দেশে অনেক সময় ওয়াদে কোরআন বিরোধী কোন আইন পাস করা হবে না কিন্তু ক্ষমতায় গিয়ে আসার সেই কথা ভুলে যায় আর আরো তখন কোরআনার বিরোধী রায় দিতে থাকে তখন যায় নারীদের সমান অধিকার নারীদের সমান অধিকার নামে আইন পাস করতে যায় যে ইসলাম নারীর সমান অধিকার দেয়নি আমরা নারীকে সমান অধিকার দেব সমান এই কথাটা আরেকটা দুঃখবাজ নারী পুরুষের সমান হইলে নারী ঠকবে এই জন্য ইসলাম নারী আর পুরুষের সমান অধিকার দেয় নাই ইসলাম নারিয়ার আর পুরুষে মিললার নারীকে দিয়েছেন অধিকার বাড়ো না দায়িত্ব দিয়েছেন অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঠিটা আছে সেটা নারীর মাথায় চাপাইয়া দেওয়া হয় আর টু জোরে কেমন আমি যখন প্রথমে নামলাম তখন আরেক বক্তার আমি দুজন রিস্কা দা আমার লঙ্গিটা খুলে গেছে লি খেয়ে গেল বেগে ধরতাম না ধরলাম ভেগে লঙ্গি কতকাল লাইড বেডে ব্যাগ নেয় না। তখন তো আমি বুঝে ফেলেছি যে লিবার বাহানা তার গাটটি আমার দিলেছে ঠিক সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাটটিটা আছে এই গাটটিটা নারীর মাথায় চাপাইয়া দেওয়া হচ্ছে এর নাম সমান অধিকার এর নাম সমান অধিকার নারীকে যদি মেয়ে কে দিচ্ছেন সাইরানা ছেলেকে দিস আঠ আনা অথচ বিধান মতে সেটা পাইব ষোলো আনা ইখানে তার আয়না কমাই দিছে আর নারী একানো হয় না নারিকে দিয়েছেন সেরা না পাওয়ার ঘরো না আর সেরা না শুন্য না হওয়ার মধ্যে পাইছে আঠারো সেই ইসলাম ধর্ম ছাড়া খ্রিস্টান ধর্মের বাবার সম্পত্তে নারীর অধিকার নাই ইহুদি ধর্মের অধিকার নাই তারপরে হিন্দু ধর্মের নারীর বাবার সম্পর্কে কোনো অধিকার নাই ইসলাম দিয়েছেন সারা না কিন্তু ইসলাম নিয়ে তাদের গাত্রধা ইসলাম নিয়ে যন্ত্রনা এতই বোঝা যায় আসল উদ্দেশ্য তাদের ভালো না তারা ইসলাম সহ্য করতে পারে না নারীর অধিকার দেওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য হইল ইসলাম সহ্য হয় না আর তো এখন এখন লক্ষ্য করে দেখেন ছেলে বাপ নারীর বেলায় প্রথম মেয়ে এরপরে বউ এরপরে মা আর তো কি। ছেলে যখন ছেলে থাকে পনেরো বছর বয়স ওই ওয়ার পরে বাবার কোন দায়িত্ব নাই বিয়ার খরচটা তার মাথা আর তু ধরে কিন্তু মেয়ের বেলায় ইসলাম ঘোষণা দিয়েছেন পনেরো বৎসর বুঝিনা বিশ বৎসর বুঝিনা পঁচিশ বৎসর বুঝি খরচ সম্পূর্ণ বাবার উপরে হওয়া চিনে পুরুষটার ছেলে টাকা অবস্থায় খরচ আছে নারী কিন্তু মেয়ে টাকা অবস্থায় খরচ তাই সব খরচ বাবার মাথা দিলেইছে। দুই নম্বরটা হইলো হইল হইলে কি শ্বশুর যদি আসে দৌড় দিয়া ইলিশ মাস গিয়ে আনবা এটা তোমার ফকট থেকে বোর দিত না তোমার বাবা দশটা কথাটা বুঝছেন নি তখন তার খরচা গেল দুই নম্বর আলত তিন নম্বর হালত হইল। যখন দুইজনে মিল্লা সন্তান হইলো মহিলা হইল মা ছেলে হইলো বা দুধ যা লাগে কলম খাতা বাবার উপরে ওয়াজীব মার উপরে ওয়াজীব নয় তাহলে তিনও আলতে খরচ দিছে পুরুষের মাথায় খরচ যা পয়সা তার হও না সে সম্পত্তি ভাইব যেহেতু আমি খরচ করমু আমি হওয়ার কথা কিন্তু কেমনে উদাহরণ দেব আপনার এক ছেলে বিশ বছর বয়স আর এক ছেলের বয়স হইল সাত বছর দুজন বারো বাইরে নানার বাড়ি তো নানার বাড়ির যাবে যে নানা বাড়ি যাইবার সময় বড় ছেলেটাকে বাবা একশো টাকা পকেটে দিয়া আর শুধু কিছু না দিলে হয় না অতসব বড় সব খরচ দিয়ে তো না কিন্তু হেকানব এলে পঞ্চাশ টাকা দেয় হ্যাঁ তোর ফর তো আবার বড় ডারা কয়ে দিছে নানার বাড়ি যেতে গেলে রিক্সা বাড়া টেম্পু বাড়া বাস বাড়া রাস্তার যদি আইসক্রিম খাওয়ানো লাগে চিপ লাগে তোর তো ফন চাষ হতে বানাদিস না একা দিতাম না বুঝলে গাড়ির দ্বার তুই দিবি না আমি দিতাম খেলে তুমি দিবা দিচ্ছ তোমার মন্ডপ বলো একশো আর আমার আমি দেবো না দিবা না তুমি দাও তুমি দাও আমি দিব কেন তুমি দিবা দেখবেন ঠিক খেলা এখন নানার বাড়ির গিয়া দেখে যে রিক্সা বাড়া টেম্পো বাড়া বাস বাড়া আইসক্রিম খাইছে তারপরে বরিশালে আমরা খাইছে তারপরে চিপ খাইছে ইতা খাইয়া খরচ করে একশো যে দিয়েছিল হের এমটি পকেট এখনও হলে নাই আর হের পঞ্চাশ টিকা উন পঞ্চাশ না এবার বলেন মন্ডপকুন্ড বড় বাচ্চারও একশো এখন রিক্সা ভাড়া দাও বাস ভাড়া দাও এরপরে টেম্পো ভাড়া দাও আইসক্রিম দেখেছি বিল দাও এরপরে যা আছে সব দাও এখন দিতে গিয়ে দেখা এর হনটা একশো খরচ হইয়া আর দুই সেরানের লাগবো জোরখন ঠিক না ঠিক না এই কারণে নারীকে সমান দিলে নারী ঠকবে আর তো যখন না অপরদিকে লক্ষ্য করে দেখেন আমি তখন আমেরিকা তখন এই দেশে আমি শুনলাম ওই দেশের নিউজ এ দেখাইলো তার স্ত্রীকে জবরদস্তি করা যাবে না যার মন চাই করবে যার মন চাই করবে না এই যখন ঘোষণা দেওয়া হলো। একটা বাংলাদেশের মুসলিম কান্ট্রি আপনারা দেখেছেন ভক্তিকায় দেখেছেন যে দুবার একটা মসজিদ পরিদর্শন করতে গিয়ে মাঝি মালদার ঘোম ভাঙে যেখানে আজান শুনে কৃষক মাঝিমালদারা বের হয় স্কা ড্রাইভার বের হয় এ দেশের পশু পাখির ঘোম ভাঙ্গে আল্লাহ ধ্বনিতে আকাশ বাতার মুখরিত হয় সেই দেশের কোন জনগণ আল্লাহ আমি আগেই দেখি গজবসারি সামলাও পর্দা তখন রাখতো ওনাতে সামলাও এটাই নাম ইফটি জিংটি জিং হ্যাঁ যে আগে আছে না আল্লাহ গজব তোমরা যখন বলছো যে হেজাবের কোন দরফার নাই তো রক্ষা করার কথা বোট নিল এই কোনো আর করতাম না এই গেল কি আবার এখন ঠিক এখন আর্মি দিতে পারে পুলিশ মিডিয়ার দিতে পারে রায় দিতে পারে এক বছরের জেল দিতে পারেন কিন্তু ইড ট্রিজ ইজিং করার থেকে কোনদিন বিরত হবে না ততক্ষণ পর্যন্ত হেদাবের রায় না দেওয়া হবে বর্দার হুকুম না দেওয়া হবে এদেশের নারীদের উদ্যোধ রক্ষা করা কিছু দি সম্ভব হবে না লক্ষ্য করে দেখেন বিলাইটকাইয়া যদি আইন মুখ লাগাবি এরকম আইন দিলে বিলাই ঠেঙ্গবো মাত্র আরো বিলয় করবো যে কিমন আইন করছে হের এখন চেষ্টা কেমন বরকার ইমুন না ফাতিলার ভিতরে সুটকির একটা ডাকনা দিয়া এরপরে আইন করো যদি মুখ লাগাবি তাহলে কিন্তু বেত লাগাই ঠিক কিনা পরিধান ব্যবস্থা করে যুবকরা ধর্মী না কর্মী না এটা যুবকের ঠেঙ্গ মানত না ব্যাপারটা করে দেওয়ার উদ্দেশ্য মত খারাপ সমাজের বিবাহের চাহিদা থাকবে না যারা ইউরোপ নাই বিবাহের চাহিদা নাই ফ্রেন্ডশিপ গার্ল ফ্রেন্ড বয়ফ্রেন্ড দুদিন মনে হয় তা হয় হরবার জোগাড় বিবাহের ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিবাহের আবশ্যকতা নাই কারণ বিবাহ করার দরকার যদি না থাকে নারীর প্রতি কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন কুমার বুঝছন্নি কুমার না কিন্তু যে বিয়া করছে না পুরুষে কয়েক কুমার মহিলারা কুমারী দেখ জবাব লেখা জবাব কি লেখে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে হালে ঘুমাই গেছেন অর্থরা বুঝছেন না সস্তায় যদি দুধ পাওয়া যায় দাবি পালার যন্ত্রণা কান্ধকার লইতো ইদের গোবর ভালাও হানি খাওয়াও ঘাস খাওয়াও এই যন্ত্রণা লো একটা দুধ তো সস্তায় পাওয়া যায় দরক্ষণ টিকা ঠিক এখন বিজয়ী কনসলের নামে এবং বিভিন্ন আনন্দ উৎসবের নামে ভারত থেকে নর্থ এলে এনে করে নাচ দিয়ে এদেশের যুবকদের চরিত্র এবং বন্ধ করা যাবে না এখন লক্ষ্য করে গে দেখেন আল্লাহ তো যদি পর্দা না থাকে নারী যদি যথায় তথা পাওয়া যায় তাহলে যুবকরা নারীর আবশ্যকতা থাকবে না এটা থাকবে এটা মানুষের শরীর এটা কই লোকামত না অটোমেটিক আইন দিলোয়া মানুষের কিছু মজ্জাগত জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছেন যেমন আপনার কফালও দুধ খাদ্য নেই ধরে ঘুম থাক দেখবেন আপ অটোমেটিক যায় আমি মুখের মধ্যে তেতুল দিয়া আপনার সামনে কিছু জিবানোর মুখে তো হানি উঠব অনেকের তো মনে হয় উঠে গেছি কি এখন যদি কেউ আমার উঠে না এটার অর্থ দুইটা একটা হইলো লম্পট শিগার করে না রোধ করতে হইলে পর্দার দরকার তুই যাই হোক আমরা অনেক সময় অনেক ও আদা দেয় কিন্তু ওয়াদা আদা অনুযায়ী অনেক সময় করে না আলামত হইলো যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে গেল দুই তিন নম্বর তো হইলো ও ইদা তুমিনা খানা সে আমারতের বিশ্বাসঘাতকতা করে আমারতের ঃর কথা বলে আল্লাহ রসুল বলেন আসির যে পৃথিবী আলামত আছে যতগুলো নিদর্শন আছে এর মধ্যে আল্লাহ রসুল বলেছেন প্রথম নম্বরটা আনছেন যখন জনগণের সম্পদকে। দেখবা নিজস্ব সম্পদের মতো ব্যবহার করবে লুট দিকে যাচ্ছে ধ্বংস হওয়ার দেওয়া আমানতকে যখন সে মানে খিয়ানত করবে গনিমত মনে করবে তখন পৃথিবী বিপদ দিকে যাবে ধ্বংস হয়ে যাবে জ্ঞান বিজ্ঞানে উন্নত হইবা কিন্তু পৃথিবীর মধ্যে শান্তি থাকবে না আর টুজোর এখন তুই বলতেছিলাম আবুল্লুবাবার ঘটনা মনে আছে তো আপনারা আর টুজোর খা এই যে একটা করলেন ইশারা ইঙ্গিতে কতটা ছিল যে এই কথা রুদ্রতার বৈঠক যার সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তরা কারো কাছে বলবে না উনি মুখে না বললেও আকার যে বলে ফেলেছেন। উনি ইঙ্গিত এতে দেখেন কি অনুত্ততা আর কি পরিমাণ সকল অন্যদের জন্য দোয়া করে কিন্তু আবুল বাবার জন্য করে না আল্লাহ নবী পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরেও রোজা শরীর থেকেও এমন ঘটনা আছে মুহাম্মদ ইমনে হার আল হেলালি রাহুল একজন জানতে পারলেন আল্লাহ নবী পৃথিবীতে নাই সাহাবাই কালাম রসুলের রোজা দেখাই দিয়েছেন এই যে রোজা শরীফ বিশ্ব নবী ঘদ ইমিন রবী আল্লাহ তিনি গই কান্দা শুরু করে দিলেন অগনবি আপনি বিদায় হয়ে গেলেন আমার জন্য কে বলবে আল্লাহ নবী রাশেক আল্লা নবী বলেন যে আমার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একজন ব্যবস্থা তৈরি করেছেন পৃথিবীতে যতগুলো মাস আছে তত তাকে আল্লাহ দিয়েছেন না আর ওই মেনেসটাকে আমার অন্তকারের পরে আমার রোদার পাশে টাওয়ারের মতো দাঁড় করিয়া না। একটা মানুষের তৈরি ইরাজে কোথাও যাওয়া লাগে না মোবাইল সব টান দিয়ে ধরে আল্লাহ নবী এতটুকু ক্ষমতাও নাই নবীজি কোথাও যাওয়ান লাগে না আল্লাহ নবীর রাতে পৌঁছাইয়া দেওয়া এটাই হল নবীর সার নবীর মর্যাদা নবীর ঘরে ঘরে একটা আনন্দ নবীর সার নাই আর তো কন্যা এবং নবীর গুণ কীর্তন গাই নবীর প্রশংসা করি ই দেখি নবীর লাভ না আমরা কন দরকার কি আমরা না নবী তোলে যার দরকার হ্যান না বোঝাই তো নবী হয়নি তোকে এটা আমি একটা মাহফিলা লেখা। তো কোন দিক দিয়ে মাহবিল আমার এবারে গাইতা কেললে গাইতা রাস্তাটা যে গাইতাম কোন দিকে যাবো রাস্তা যেখানে তোমার দরকার তুমি যেতে আমার ওই হাসি আমি বিশ থেকে নাইবা তো আল্লাহ নবী আমরার ডাকায় বিশ্ব নবীর আল্লাহর ঘরে সম্মান ঠিক খেলা আমরা কেমন এই জন্য আমরা দুয়ার মতো বলি আল্লাহ আমরার দুরুদার সালাম বিশ্ব নবীর রৌ যাতে আপনি শুধু কোনো ঠিক কিনা তো আল্লাহ নবী রওদার থেকে সব শুনে রওদার পাশে গিয়ে সালাম দিলে আমি জানি না অগনীজি আমার জন্য আমার মত গুণাগরের জন্য আল্লাহর কাছে কে বলবে আমি এসে বিশেষ আপনাকে সুবাদিশ করাবো অগনীজি আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন ওস্তাদ বি اقারার হই যখন কান্দে এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে এ মোহাম্মদ ইবনে আর আর কান্নিছ না আমি রওজা শরীফ থেকে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি মহান আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে অসংখ্য ঘটনা বড় গুরুস্থানে যাবো এমনি শুনে আওয়াজ আসতেছে আদুল হাবিবা ইলাল হাবিবন্ধুরে বন্ধুর পাশে শোয়া দাও সেই নবী আবুলো বলে না কেন কি আনত করল কেন আমার কি আনোদ করেছে আমারা গুণার মধ্যে যতগুলো আমানত দিয়েছেন ওই আমানত গুলো না করা বিশ্বাসঘাতকথা করা একটু মুনাফিকের আমত কবিরা গুণা যদিও মোনাভিক আমাদেরকে বলা যায় না খাসলত আমাদের মতে মোনাভিকের কোন মানুষ যদি মিসা হতা এর মধ্যে আর তু তোর না ডাইরেক্ট মুনাফিক করে দেওয়া কম দরবার লাগাবেন মুন আফিক ডা যাবে না এর মধ্যে মুনাফিক এর কাস্তদ এসে বসে কাস্ত বাদ দিলে তো সেমু আর তো রে বিষয় দেওয়া হয়েছে আমার আলোচনা করা আমার বিশ্বাসগত কথা করা কত বড় জগন্নতম অপরাধ এর মধ্যে রক্ত করে দেখেন যে আল্লাহ নবী পর্যন্ত কয় আমি কতাম না হ্যাঁ যদি মা আমি বলবো না আবুল বাবা কেমন সাবিক দিন হয়ে গেল আর না হয় মরণ কবি চতুর্থ দিনে এমনি কবির রতনীতে দেখা গেল সালমার দি আল্লাহ আনহার গড়ে আল্লাহ নবী এমনি আল্লাহ নবীর কাছে আয়াত এ গেছে ইয়া লা তুখুনুল্লাহ ওয়া আর-রাসূল করে আমি আল্লাহ কবুল করে নিয়েছি না বলে আমি অনুমতি যদি দেন আমি বাবা বাবাকে বলে আসি বাবা আমি সংবাদটা দি আসি কারণ তার চিৎকার কল্যাারি করুন অবস্থা আমিও সহ্য করতে পারি না অগনবীজি এখনই আমি সংবাদটা দি আসি আল্লাহ নবী বলেন যাও সংবাদ দিয়ে আসো রশ্মুলে আনার জন্যে কিন্তু রশ্মিদে আদিতে দেয় না আবুল ও বাবা রানো চিন্তা করেন কেমন ধৈর্যশীল দেখা কয় আমার রশ্মিদে আদিবানা ওনার আত্মীয় স্বজনরা বলেন আল্লাহ কুচি হয়েছেন আয়াত না জানি না। আল্লাহর কথম কেড়ে বলি যতক্ষণ বিশ্ব নবী খুশি হইয়া আমার রশ্মীর বান না খুলবে দুনিয়ার কাউকে আমার রশ্মিতে হাত দিতে আমি দিব না আল্লাহ নবী নিজে গিয়া রশ্মির বান খুলিয়া দিয়া আল্লাহ সামান্য একটু ইঙ্গিতে এই বিশ্বাসগত কথা করার এত বড় অবস্থা এত তওবা এত কান্নাকি আর আমরা কত কথা কত মানের মাল একবারে সারা হায়াব হইতে একটা আমানত যে যেখানে যে দায়িত্ব পালন করেন ওই দায়িত্বটা হলো আমানত আল্লাহ আব্বুল আলমিন রসুলের সাথে আমানতের বিহাদ করার পরেও আল্লাহ আল্লাহ মাত দিচ্ছেন ওনার নাম উসমানের উসমান করতাম উসমান তালহা বলেন ইদা কুরাই সাবি আমার কাছে আমানত দিয়েছেন সুতরাং আপনাকে আমি সাবি দিতে পারি না রসুল কত বড় কষ্ট হয়েছেন কিন্তু আল্লাহ তো ধরলে ধরতে পারতো এরপরে আল্লাহ কেন না ঠিক করছে তুমি আমাকে হাতে দাওনি আমি আল্লাহর ঘর ভিতর দেখব কিন্তু জেনে রাখো সেই দিন বেশি তো কাবা কামাকরের চাবি আমার হাতে চলে আসবে আমি যাকে ইচ্ছা তার হাতে চাবি দান হিজত করিয়া মক্কার সময় আবার গুজাইছেন তো আর তোদের আল্লাহ আগুই কোসেন গুজা নাইবো রসুল যায় আর কান্দার গল্লা খাবো না রসুল কান্দার ঘষায় বিদায় যাই আর কোনো জীবনীতে ঠিকই দেখা গেল আল্লাহ নবী কয়েক বৎসরের ব্যবধানে দশ সাহাবী নিয়া কারুকেন রসুল ঘোষণা দেয়া দিলেন সাবধান কোন নারীর উপরে হাত উঠাইবানা কোন বাচ্চার উপরে হাত উঠাইবানা না । দরজা বন্ধ করে রাখবে তাদের উপরে হাত উঠাইবানা তারাও নিরাপক যারা নাকি না যারা হাত দিবানা নিরাহক কেউ যদি আবু সুবিধা লিডারের দুহায় দেয় তাহলে সাবধান তার উপরে হাত তুলবানা যারা আবু সুবি ঘরে ভিতরে গে লুকাবে তারা উপরে হাত তুলবানা তারা নিরাহক এইভাবে দেখা গেল শুধু মোকাবেলা দশ হাজার সাহিনের রসুল ঢুকলেন ঢুককে বললেন কাবা কাবাগরের সাবি আনো উসমান তার কাছ থেকে সাবি আনো তো কুচ জায়গায় আনছে উনি সাদর হয়ে হে উসমানি তল্লা আমি বলছিলাম না যে এই কাবাগরের সাবি একদিন আমার হাতে আসবে আমি যাকে ইচ্ছা তাকে দিব আমি বলছিলাম না উসমানিব হয় আমিও জানতাম আপনি মুখ মুবারক দিয়ে যা বাইর হয় তা সত্য খন্নাসুবহান্লাহ অ আমিও জানি আমি আপনাকে জানিক আমি আপনার হাতে নিষিদ্ধ করে দিয়েছে আমি তো চাবি দিতে পারি না এই কারণে দেই নাই সঙ্গে সঙ্গে আল্লাহ আমিন করে বলেন্লাহ উসমানস্তান্তর করুন আল্লাহ নবী তার আদি সাবি বলে উসমান রে আমান করো নাই যদি আমি কষ্ট পেয়েছিলাম তুমি দায়িত্ব সঠিক পালন করেছো এই জন্য তোমার পুরস্কার আমারতের ব্যাখ্যা বিতে গেলে কয়েকদিনও শেষ করা সম্ভব নয় দায়িত্ব যা যে দায়িত্ব আছে স্কুলের মাস্টার সাহেব দশটা আমার হতে আটক না আমার হতে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে পরিপূর্ণ ইমান নাই পরিপূর্ণ ইমান নাই আল্লাহ রসুল বলছেন আমানা তালে যার ভিতরে আমারত দারি নাই তার তো ইমান নাই কিন্তু এই দায়িত্বের ব্যাখ্যা আবার অনেক বড় মহান হালদার আব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে কিছু দায়িত্ব দিচ্ছেন নি ব্যবহার করবা নিষিদ্ধ জায়গায় ব্যবহার করবা না এই যে আল্লাহ দেওয়া আমার দেহের মধ্যে ততগুলো আমানত হাত আল্লাহ দেওয়া আমানত হাতের মধ্যে শক্তি কাট দেওয়া আর তো ধরে আমার পায়ের মধ্যে সলন শক্তি কাট দেওয়া আমার নাকের মধ্যে গ্রাণ শক্তি কার্ড দেওয়া জিব্বার মধ্যে কথা বলার শক্তি কার্ড দেওয়া চোখের মধ্যে দেখার শক্তি কার্ড দেওয়া আমানত দিয়েছেন এই কারণে এর জবাব দিয়ে হবে যদি আমানতের খেয়ানত করি তাহলে আল্লাহ রাবুর আলমিনের কাছে অবশ্যই এর জবাব দিতে জবাব জবাব দিতে হবে আল্লাহ রব আলিন যে শরীয় দিয়েছেন ইসলামের বিধিবিধান দিয়েছেন সেটাও আল্লাহর আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীজির হাদিস এরাও তোমরা আমানত আদায় করবে আর না জন্য জবাব দিতে হবে কামতের কঠিন মাতার দায়িত্ব সঠিক পালন করলাম কিনা আল্লাহর হাদিসের মধ্যে বলেছেন আল্লাহি প্রতিটি মানুষ তার পুরুষ তার পরিবারের রাখার দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবীরা বলেছেন কেমতের মাঠে আল্লাহ রেখে দেওয়া আল্লাহ নবীর করেছো কিনা কেমতের কবির মহাদ আল্লাহ যখন লাইনে দাঁড় করাবেন মোহাম্মদিরা প্রথম জিজ্ঞারা করবেন লোকের মহাপুজকে কোরআন শরীফ কই আমি আমানত রেখেছি কামতের মাঠে বিশ্ব নবীকে করা হবে কতটুকু আমারত দাঁড়িয়ে আদায়ী করেছেন জবাব দেন নবীজি দাঁত দিয়ে বলে অগ প্রভু সুখের সামনে বাসন দিয়া কোরআন শরীফ আমার কাছে আমানতে রেখেছি একটু টাইম আমারে দিবেন কি করবেন বেলা আমি আদম নবীর কাছে যাব জান দিলাম আদম নবীর কাছে কেউ বলবে না আদম নবী এই মাঠে যে লাইন দাঁড়িয়েছে আমলাতের কার্ড রায় জবাব দিবেন আপনি বলবেন আল্লাহ আমার সন্তান কথা তো শুনতে দেখা যায় তুই রকম বোমায় গেছেন তো ওই অভাবই আছে তো হান্ডি ভাতিল বেগিয়া ভেঙিয়া বউর কাছে গিয়া হত তোমার পাশের বাড়ির যাও বাচ্চারা কাছে গিয়া নানার বাড়ি যা আমি আমার শ্বশুর বাড়ির যাও কথা শুনতে বোঝা গেছে তিনটা বাহার বাড়ির যা নানা বাড়ির যা শ্বশুর বাড়ি যায় জায়গা তো একটা প্রভু আপনি আমার সন্তান মাপ দিন আমি বলবো আমার উন্ম মাপ দিন তখন দেখা যাবে আপনার সন্তান মাপ দিলে আমার উন্মতেই মাপ পাইব আর আমার উম্মত যদি মাপ দেয় আমার দরখাস্ত যদি মঞ্জুর হয় তাহলে আমার চলুন প্রথমে দরখাস্ত করি তাহলে বোঝা গেল গুটা নবীর জমাতের ভিতরে আছে আদম আলাইসালাম জান আমি পারবো না সন্তানের দরকার নাই আগামী জানবাসাই বিশ্ব নবী কেদে কেদে আল্লাহ প্রভু প্রভু বাড়ে হম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না এই যে লাইনে দাঁড়ানো আছে অনেক আছে এমন তোমার আমানত আদায়ী করার জন্যে জীবন উৎসর্গ করেছে পরিশ্রম করেছে এমন লুকু আছে বাজার বাড়ি মোদিনা অনেক দূর তোমাকেও দেখে নাই আমি রসুল কেউ দেখে নাই কিন্তু আলিমুল আমার কথায় কোরআন শরীফ কে ধরেছে কোরআন শরীফ অনুদায়ী জীবন যাপন করেছে কোরআনের বলছে যা করার জন্য আল্লাহ জান্নাতে যাই কান্নে এই কান্না শুরু করবেন আল্লাহ আল্লাহ তখন অভিজি আর কান্না আপনার মাথাও আমি আল্লাহ আমার কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছি কোরআন তাকে বলবে যে আমার আদায় করছে এর মা কোরআন দেখো চান লাইনে কেকে আসে